Uh-huh. <laughs> আলহামিল্লাহ রসুল মরু ফির ফবা শিরু হায় ও নিকটের শ্রোতা আপনাদের যে সুপ্রিয়ানাবাহিক চলে আসতেছে আশা করি আপনারা আমাদের এই দার্স থেকে এই আলোচনা থেকে উপকৃত হচ্ছেন বিশেষ করে বর্তমানে আমাদের মা বন্দির বিষয়ে যে আলোচনা হচ্ছে এখান থেকে নিঃসন্দেহে তারা উপকৃত হচ্ছেন এটা আমাদের আশা ও আকাঙ্ক্ষা আপনাদের মোবারক শুরু করছি তিনি বলেন্লাহ আলাই আমাকে কাপড় পরার জন্যে নির্দেশ করতেন আমাকে নিচে ভালো করে কাপড় বেঁধে জন্য নির্দেশ করতেন বরং ওই সময় স্ত্রীকে নিয়ে খেলা করা এটা জায়জ রয়েছে এর মধ্যে কোন সন্দেহ নেই তবে মনে রাখতে হবে এমন যেন না হয় যে খেলাধুলা করতে গিয়ে যেন নিষেধাজ্ঞা এটা জানেই না বা জানার পরেও অনেকে হয়তো এই অন্যায় করে ফেলে এটা থেকে আমাদের সাবধান থাকতে হবে তবে রাস্লাম বলে দিয়েছেন আসল কাজ ব্যতিরিকে باقي شميك ورجع بيكونا نشد أقاني إلي بوري الحديث وعن ابن عباس ندي الله تعالى عنهما عن رسول الله صلى الله عليه وسلم في الذي يأتي مرأته وهي حائد قال يتصدقوا بدينار أو بنسب دينار راه الخمسة وصاح الحاكم وابن قطال ورجح غيرهما وقفاه عبد الله بن عباس صلى الله عليه وسلم تقول بني تو تري بولين تري رسول الله صلى الله عليه وسلم تري بورنا स्त्री हाइज अवस्था मासिक पिरियड चला अवस्था कराफिनारिनार जिन आल्लाई अर्थात चार ग्राम स्वर्णता के दान करते हाल पांच जन वर्णा करम ইমাম বুলাসা ইতিরবি জিবি নবাজা এবং আবু দাউদ পাওয়া করেছে পাঁচজন। কথা বলে তারা নির্দিষ্ট কথা মাওকুফ হাদিস মারফু হাদিস নয় মারফু হাদিস বলা হয় যেটা রাসুলের বাণী আর মকুব বলা হয় যেটা সাহাবীর বাণী রাসুলের হাদিস নয় বরং এটা কথা হলো আব্বাসের কথা আব্দুল্লাহ আব্বাসের কথা এই থেকে কথা বলে সাব্যস্ত নয় এই আমরা বলতে পারবো না যে করতেই হবে সৎকার দিতেই হবে একদিন আর অথবা হাফ দিন কিন্তু কেউ যদি করে তাহলে সেটা উত্তম হবে আর করে ফেললে আল্লাহর কাছে তোবা করবে করবে ক্ষমা চাইবে যে আর এই অন্যায় করব না কারণ জন্য শর্ত হলো লজ্জিত হওয়া। আমি অন্যায় করেছি নিজেকে লজ্জিত হওয়া নিজেকে নিজের মধ্যে লজ্জাবোধ হওয়া কেন আমি করেছি এ অন্যায় কেন করেছি আর বর্তমানের জন্যে পাপ কাজ ছেড়ে দেওয়া আর ভবিষ্যতের জন্য আল্লাহর কাছে ওয়াদা করা যে আমি আর করে এই ধরনের অন্যায় করব না তবে জিজ্ঞাস করে যে মহিলাদের মাসিক সময় সহবাস করা যাবে না যাবে না আল্লাহ বললেন এটা আদা এটা কষ্টদায়ক এটা নোংরা জিনিস এটা না অপবিত্র জিনিস অবস্থায় তোমরা সহবাস করবে না এজন্য কেউ করে ফেললে আল্লাহ না যেহেতু لم تسل ولم لم تسل متفق علي في حدث طبير أبو سيد خود رضي الله تعالى أنهو تكي برنيتو هوي چه ترين بولين رسول الله صلى الله عليه وسلم بولي چه علي سيدة حادة للمرأة لم تسل و لم تسل محل راجعون تا دير ماشيك پيريوڈ چولي تخون کی تارا نمات چردائنا تخون کی تارا روزا چردائنا یہ حدث تير ایک لنب حدث سير شارشن আল্লাহ নবী আলিসালাম বলছিলেন যে নারীদের দিনের ক্ষেত্রে পুরুষদের তো পুরুষদেরতে সমস্যা হয় না এক্ষেত্রে নারীদের কিছু কম থেকে যায় পুরুষদের তুলনায় তাহলে দ্বারা বোঝা গেল যে নারীদের যখন মাসিক পিরিয়ড চলবে ঋতু চলবে তখন তারা সালাদও আদায় করতে পারবেন না এবং রোজাও রাখতে পারবে না এই হাদিস বুখারি মুসলিমের থেকে এতেই আমাদের কাছে প্রমাণিত হয়ে গেল অনেক সময় দেখা যায় অনেক নারীরা লজ্জা করে কেউ বুঝতে পারবে যে বুঝি তার মাসিক পিরিয়ড চলতেছে এই জন্য নামাজও পড়ে আবার অনেকে রোজাও রাখে না রোজা রাখাও হারাম সালাত আদায় করাও হারাম এবং করলে সেটা আদা হবে না সেটা পাপ হবে নেকি হবে না। বরং রোজা পরবর্তীতে হবে কারণ নামাজ এতগুলি কাজা করবে কঠিন তাই আল্লাহ রবী কি করেছেন এই নামাজ কাজা করা করতে হবে না আর রোজা যেহেতু বছরে একবার রোজার ক্ষেত্রে সেটা পরবর্তীতে কাজা করে হবে আর সেটা কষ্টও হবে না একদিনে একটা আর ওটা তো একদিনে পাঁচবার সালাদ সহজ করে দিলেন নারী জাতির জন্য সালাদ এবং আবার সাবার আসা পর্যন্ত দীর্ঘ এক বছর তার জন্য সুযোগ রয়ে গেল সুবিধা মতো সে কাজা করবে মোহাম রবুল্লাহ আলমিন ইউরিদুল্লাহ আল্লাহ সহজ চান এরপর হাদিসফ আলী মায় তিনিও রাসুলের সঙ্গে ছিলেন সারেফ নাম জায়গা মক্কার অদুরে এইখানে যখন পৌঁছলেন মা এসরা বললেন হেজ আমার মাসিক পিরিয়ড শুরু হয়ে গেল কোন কোন বর্ণায় আছে তখন কানতে শুরু করলেন আল্লাহ করে দিয়েছেন কাদার কি আছে এখানে তোমার কাদার কোনো নেই আলী মা হাজিরা যা করে সবই তুমি করো কিছু করতে পারবে আমরা বুঝতে পারলাম যে নারীরা যদি হজ বা উমরা করতে যায় সে অবস্থায় যদি তাদের মাসিক পিরিয়ড চলে গোসল করে এরাম বেঁধে নেবেন তারা হজের সব কাজ করবে मर सब क्या करते शुधुम्रल्ला तप करते शर्त समय अल्लाह सहज कर दिले नारी दे अवस्था हज एमरा जन करते चमत्कार एर पर हालीस থাকবে অপবিত্র অবস্থায় থাকবে তখন সেই স্ত্রী থেকে তার স্বামী কি করতে পারবে এ কথা জিজ্ঞেস করলেন আমরা ছোট একটা বিরতির পরে বাকি অংশ আপনাদের কাছে পূর্ণ করার অধ্যা রেখে এ পর্যন্ত আমরা আপনাদের কাছে বিদায় নিচ্ছি আপনারা আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে জানতে জানতে ছোট বড় ভুল হতে পারে তবে যারা লজ্জিত হয়ে তাদের নিশ্চয় কি করে খাটি তও বাংলাদেশে ও সন্ধ্যা সাড়ে ছটায় ভারতে পিস টিভি বাংলায় ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল motivation and spirituality the most valuable thing in your life is ee by revive history for soul purification the true peace of the soul the true peace and the tranquility meet the revolutionary dyes of the next era My respected elders and my dear brothers and sisters I welcome all of you I welcome all of you I welcome all of you I welcome all of you, all of you with islamic greetings Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh Dekhun Paroborti Prajonmo proti sombar raat 7:30 taay Peace TV Bangla <laughs>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 একজন পুরুষ একজন স্বামী স্ত্রী যখন হায় অবস্থায় থাকবে মাসিক অবস্থায় থাকবে পিরিয়োড যখন চলবে তখন সেই স্ত্রী থেকে কতটুক তার সঙ্গে মিলামেশা করতে পারবে আল্লাহন আয়ে বললেন মা আয়সা বিভিন্ন থেকে আমরা জানতে পারলাম যে মাসিক পিরিয়ড অবস্থায় অথবা পুরসবের পরের যে পিরিয়ড এই সময় নামাজ আদা করা যাবে না তবে পরবর্তীতে নামাজ আদা করতে হবে না রোজা রাখা যাবে না তবে পরবর্তীতে রোজা কাজা করতে হবে স্বামী সহবাস করা যাবে না কেউ যদি করে ফেলে তাহলে ধরনের অন্যায় না হাদিসটা রাসুল সাল্লামের সই হাদিস বলে সাব্যস্ত না তোবা করলে যথেষ্ট ইনসা এছাড়া মাসিক পিরিয়ড চলা অবস্থায় বা বাচ্চা প্রসবের পরে পিরিয়ড চলা অবস্থায় পর্ব আমরা প্রথমেই বলেছিলাম এই মুলুগুল মারাম কিতাবটিতে ১৬টি পর্ব রয়েছে আর ৯৭টি অধ্যায় রয়েছে ইতিমধ্যে আমরা প্রথম পর্বের দশটি অধ্যায় শেষ করে ফেলেছি আলহামদুলিল্লাহ পবিত্রতা জানলাম পানি জানলাম ইত্যাদি জানলাম এবার আমরা চলে যাবো কিতাব কারণ পবিত্রতা হয়ে গেলে সলাৎ আদা করতে হবে এবার কিভাবে আদা করতে হবে সময় কি কিভাবে ইত্যাদি ইত্যাদি অনেকগুলি এখানে আমরা অধ্যায় পেয়ে যাব একটা একটা করে আপনাদের কাছে আমরা ধীরে ধীরে আলোচনা করবো ইনশাল প্রথমে শুরু করি কিতাব উৎসলা সলাতের পর্বে প্রথম অধ্যায় হলো নামাজ পড়েন আপনি নামাজ হবে না জোহরের সময় হয় নাই আপনি নামাজ যদি একশো রাখাতেও পড়েন চার রাখাতের স্থানে হবে না আসলের সময় হয় নাই আপনি নামাজ পড়ে নেবেন হবে না ফজরের সময় হয় নাই তাহলে মনে হবে যে নামাজ সহি হওয়ার জন্যে বিশুদ্ধ হওয়ার জন্য আসরের সময় কখন থেকে কখন মাগরীবের সালাত এর সময়ের কখন এই মাগরীবের নামাজ আদা করা যাবে ইশার সালাতের সময় কি ফজর সালাতের সময় কি এই সময় জেনে নেওয়া আমাদের জন্য জরুরি কারণ সময়ের বাইরে নামাজ আমরা পড়লে আদা হবে না আর সময় চলে যাওয়ার পরে আদা করলে সেটা কাজা হয়ে যাবে আর অপরিজনে কাজা করা আব্দুল আমার दर सह वर्णा करबीत जोहर समय गा दिल्लुर अर्थात समय चलते थक मानुष दाड़े छायर समान हो जा एक मानुष जो दाड़ा दाड़े छायदी समपरिमा जतटूक मानुष्ट लम्बा पांच फिट हम पांच फिट छिट साठी बराबर जो छायत जोहर शेष समय शुरू हलो सूर्य ढले जावाजे जिनरिमा छाय पर्त यह हलो जोहर समय আসরের সময় না হওয়া পর্যন্তই হল কি জোহরের সময় আর আসরের সময় হলো কি একটা বরাবর হওয়া থেকে নিয়ে একেবারে সূর্য হলুদ হয়ে যাওয়া পর্যন্ত সূর্য না হওয়া পর্যন্ত আসরের সময় মালাম ইয়াগে বিশ্বফাক और मागरिब समय साफा डूबे साफाकूर्ण डूबे जाए तक आकाशन मध्य लाल लाल बर्णरीबा सूर्य डूबा जा लालीमा डूबे जावागरीबान नाम समय हल मागरीबर समय शेष हो जाए अर्थात लालिमा डूबे जावा মধ্যরাত পর্যন্ত যে সময় রাত্রি এবং দিন প্রায় সমান সমান হয় এমন সময়ের অধ্য পর্যন্ত যখন দিন বড় হয় রাত ছোট হয় তখন কিন্তু কি হয় এগারোটা বা সাড়ে এগারোটাতেই মধ্যরাত হয়ে যায় আবার যখন রাত লম্বা হয় দিন ছোট হয় তখন কিন্তু রাত ১২টা যদি আমরা বলি ফিক্সড করে দিই তখন কিন্তু মধ্যরাত হয় না বরং ১২টার পরেও মধ্যরাতের সময় থেকে যায় এজন্য বলছে যে মধ্যরাত পর্যন্ত এশার সময় অনেকের মতো আর ফজরের নামাজের সময় হলো ফজর উদিত হওয়া থেকে নিয়ে সূর্য উদিত হওয়া পর্যন্ত ফজর দুইটা রয়েছে একটা বলা হয় সকাল হয়েছে ফজর হয়েছে তাই কাজেই এর আগেও কিন্তু আমাদেরকে ফজরের একটা রেখা আসে সেটা কিন্তু ওই ফজরের টাইম নয় যারা মুরব্বী যারা গ্রামগঞ্জে আজও তারা ওইভাবেই সময় দেখে আজ তো ঘড়ি হয়ে গেছে ক্যালেন্ডার হয়ে গেছে এজন্য বর্তমানে সহজ হয়ে গেছে এখন তো ঘড়ি সেট হয়ে গেছে মসজিদে মসজিদে ঘড়ি নিজে নিজেই সে সময় দিয়ে দেবে ছোট দিনে বড়দিনে কখন কোন নামাজের সময় এটা আমরা বুঝতে পারি এজন্যে আমাদের জন্য এখন সহজ হয়েছে তারপরেও যদি আপনি সফরে থাকেন মরুমির মধ্যে থাকেন তাহলে এইভাবে নামাজের সময় আমরা নিব এবং জানতে পারব আমাদের সালাত আদায় করব। মুসলিম শরীফের এই সৈহারিস দ্বারা পাঁচ অক্ট নামাজের সময় আমরা জানতে পারলাম জহরের সময় সূর্য ঢলে যাওয়া থেকে নিয়ে একজন মানুষের তার ছায়া মানুষ বরাবর হয়ে গেলে বুঝতে হবে এটা হলো জোহরের সময় যখন এখান থেকে সামনে যাবে আসল শুরু হয়ে যাবে সূর্য হলুদ বর্ণ হয়ে যাওয়ার আগ পর্যন্ত এটা সময় তবে সূর্য ডুবে যাওয়া পর্যন্ত জরুরি অবস্থায় নামাজ পড়া যাবে আর মাগরীবের সময় সূর্য ডুবে যাওয়া থেকে নিয়ে পশ্চিম পশ্চিমবঙ্গের লালিমা ডুবে যাওয়া পর্যন্ত আর এই লালিমা ডুবে যাওয়া থেকে নিয়ে মধ্যরাত পর্যন্ত এশার নামাজ আর ফজর হয়ে যাওয়া থেকে নিয়ে সূর্য ওঠে পর্যন্ত এ হল ফজরের সময় আমরা পাঁচ নামাজের সময় জানতে পারলাম দেখা যায় সূর্য ডুবে ডুবে তখন আশ্রয় নামাজ পড়ে সময় যায় যাচ্ছে কিন্তু তার প্রথম সময় তো অনেক আগে এজন্য এই হাদিস দ্বারা বুঝলাম যে তখনও সূর্য সাদা ছিল তার কিরণটা তখনও সেটা কি ছিল নামাজ পড়েছেন আদায় করেছেন তখন সূর্য অনেক উপরে ছিল একেবারে সূর্য ডুবো ডুবো তখন কিন্তু পড়েন যদিও তখন পড়া যায় এই জন্য উত্তম সময় হলো যখনই ছায়া তার বরাবর হবে কোন জিনিসের তখন শেষ আসর শুরু হয়ে গেল বন্ধুগন এখানে আমরা আসরের ব্যাপারটাকে আরো তাগিদ পেয়ে গেলাম যে প্রথম সময়ে আমরা পড়ার জন্য চেষ্টা করি এ পর্যায়ে আরো আমাদের কাছে ثم يرجو احدنا الى رحله في <تصفيق> اغص المدينه ابو برزا الاسلمي رضي الله تعالى <تصفيق> عنه حديثে বর্ণিত হয়েছে তিনি বলেন যে আল্লাহর রাসূলের সঙ্গে আমরা আশুরের নামাজ আদা করতাম করার পরে আমাদের মদিনার শেষ প্রান্তে যার বাসা বাড়ি নামাজ পড়ে এসে হেতে ওইখানে গিয়ে পৌঁছতে পারতো অর্থাৎ তাড়াতাড়ি আশুর নামাজ পড়তেন দেরি করে পড়তেন না আর কি ওয়শাম সহইয়া সূর্য তখনও জীবিত থাকতো তখনো তাজা সূর্যের কিরণ তখনো বেশ শক্তিশালী থাকতার নামাজ করতেন যেভাবে সালাত আদা করা আমরা শিখতেছি দেখতেছি পাচ্ছি ওইভাবে আমরা আদা করব বন্ধুগণ আমাদের সবাই শেষ এই পর্বে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা বিদাই দিচ্ছি আসসালামাইকুম wa barakatuh.